আসসালামক রহমতাল ববরক আলহামদুলিল রবিলমিন ওসলত নবীীল অমিন ওসবাবি আজমাইন ওবাদ সমান দর্শকবিন্দু আমরা আলোচনা করছিলাম ইমা উজাফর তহবের রচিত বয়ান আহ জামাত আকিদার বর্ণনা যা ইমাম তহাবির আকিদা নামে এই একটি অংশ নিয়ে যেখানে আমাদের ইমাম নবীর বিভিন্ন কথা আলোচনা করেছিলেন তাদেরকে আল্লাহ তালা কিভাবে করেন সেগুলো আলোচনা করেছেন এর ধারাবাহিকতা আলোচনা করছিলাম যে আল্লাহ তালা মহম্মদ সাল্লামামকে সবচেয়ে বেশি নিদর্শন দিয়েছেন তার নবত এবং রিসারতের উপরে মধ্যে একটি বড় হচ্ছে যে পূর্ববর্তী বিভিন্ন বিভিন্ন সুসংবাদ পাওয়া যায় দ্বিতীয় বড় নিদন হচ্ছে যে রসুল্লাহ আগে এমন কিছু ঘটনা ঘটেছে যেগুলো প্রমাণ করে যে তিনি আল্লাহ এবং রাসুল ছিলেন তৃতীয় নির্দেশন হচ্ছে যে রসুল্লাহামের তার সময়ে তিনি এমন কিছু খবর দিয়েছেন সংবাদ দিয়েছেন যে সংবাদগুলো কখনো নবী এবং রাসুল ছাড় কার পক্ষে দেওয়া সম্ভব না সেগুলো এমন ছিল কিছু ছিল এরকম সংবাদ যে সংবাদগুলো পূর্বকার পূর্ব কোনো সময় ঘটেছে কেউ জানে না এইভাবে রসুল কাছে যদি কোনো আল্লাহ তাকে জানিয়ে থাকেন অন্যরূপে রসুলের যোগে সমসামিক সময় এমন কিছু জিনিস ঘটেছিল যেগুলো রসুল্লাহাম যা বলেছেন তা ঘটেছে পরবর্তী পর্যন্ত কি ঘটবে তাও বলেছেন সেগুলি যা যা বলেছেন সেগুলি শিখ সেভাবে ঘটে যাচ্ছে এর অর্থ হচ্ছে তিনি আল্লাহ পক্ষ থেকে ছিলেন চতুর্থ যে আলোচনা আমরা করেছিলাম সেটা হচ্ছে যে আসলাম তার হাতে এমন কিছু কর্মকাণ্ড সংঘটি হয়েছিল মর্জাদা সংঘটিত হয়েছিল যে খাবার বৃদ্ধি পাওয়া অথব অখণ্ডিত হয়ে যাওয়া অন্যরূপে পানি বেশি হয়ে যাওয়া অনুরূপভাবে এই জাতীয় তার দোয়া কবুল হওয়া এসবই কিন্তু প্রমাণ করে যারা সোল্লা সাল্লা আল্লাহ পক্ষ থেকে নবী এবং প্রেরিত নবী এবং রাসুল ছিলেন তারপরে আমরা পঞ্চম যে নিদর্শনটা আলোচনা শুরু করেছিলাম সেটা হচ্ছে যে নবী এবং রাসুল হিসাবে সুল্লাহামের বড় প্রমাণ সেটা হচ্ছে তার নিজের সত্তার মধ্যে ছিল তিনি রসাম এমন ব্যক্তি ছিলেন তিনি সত্যবাদী ছিলেন এবং তার কথা ছিল সত্য তার চেহারা দেখেই যে কোনো মানুষ বলতে পারত যেটা সত্য নী কোন বিভিন্ন গুণাগুণ দেখে অনেকেই বুঝতে পারত সেটা হচ্ছে সত্য নবীর গুণাগুণ গত পর্বে আমরা আলোচনা করেছিলাম যে যখন প্রথম নবোধ প্রাপ্ত হয়েছিল রসল্লাহাম তিনি ভয় পেয়ে গিয়েছিলেন তখন খাদিজি আল্লাহ তখন তাকে বলেছিলেন আল্লাহ কখনো আপনাকে অপমান করবে না কাল্লা কাল্লা কখনো নয় अवमानित करना कारण आपनी आत्मयता सम्पर्क जोड़ा लागान अपनी सत्य कथा बन मानुष्ठ बोझा बहन कर बेड़ान आनी जरा जब खबर ना खबर व्यवस्था कर दिन मेहमानदारी करें जैसे যাদের এই যাদের কোনো যাদের কোনো বিপদ হয়েছে যাদের কোন সম্পদ হানি হয়েছে তাদের আক্রমণ হয়েছে তাদের সে তাদের সে সম্পদকে আবার পুনরুদ্ধারের জন্য আপনি প্রচেষ্টা চালান এগুলি কোন নবী ছাড়া কোন রাসুল ছাড়া কারো দ্বারা এই এতগুলি গুণের সমাহার কারোর মধ্যে হয় না সুতরাং আপনার মধ্যে এই গুণগুলি আছে আমরা ইনশাল্লাহ আলোচনা করবো রসুল্লাহাম আরো কিছু গুণ যেগুলি প্রমাণ করে রসোলা আল্লাহ পক্ষতে নবী এবং রাসুল ছিলেন যে কোন মানুষ এগুলোর বুঝতে পারবে যে এটা কোন সত্যবাদী কারো কোন রসুল্লাহ সালাম রসুল্লাহাম কাছে এক লোক এসে দাবি করলো রাসোলা দুই পাহাড়ের মাঝখানে যত সাগল আছে সব আমাকে দিয়ে দিতে হবে आब्दार दबी रसुल्लाम रक्षा कर रसुल छप दिए हल रसुल्लासलम एक कथा सुने से छागलगुली नहीं चले गलो तर जिर गलो तुम्हारा सबा इसलम ग्रहण करो कार मोहम्मद एम दान जो दान पर गरीब हार सम्भवना नहीं बरणी सोई मुसलिमर बर्णराठी जेल्लाम सब चुनाव के बड़ कर देखे तला सब रकम सम्पदे चाबिकाठी दिए दिए शुद्म्र मन करेंट किसना यह सबकिछ दिए दीजो महम्मद सल अल्लाह फकते नबीव रसुल्ला আল্লাহালা খাজান আসমান জমিনের খাজিনা সবই আল্লাহ তালা তার হাতে দিয়েছিলেন তিনি যাকে যখন যে যা চাইত সবই তাকে দান করতেন তাহলে তিনি আল্লাহর পক্ষ থেকে নবী এবং দেখতে পাই সিরাজিরসুল্লাহ নির্দেশ দিতেন সে নির্দেশ তিনি এমন নয় যে অন্য কে নির্দেশ দিতেন জাকাতে জাকা দিতেন না বা অন্যকে নির্দেশ দিতেন তিনি করতেন না অন্যকে নির্দেশ দিতে ভালো কথা বলতে তিনি বলতেন এরকম নয় কারণ নিজে যাকে নির্দেশ দিতেন সবার আগে সেই কাজটি তিনি করার জন্য তৎপর থাকতেন এটা একটি বিরাট প্রমাণ যে প্রমাণ হিসেবে আমরা দেখতে পাই মালিক ওমান ওমানের বাদশাহ জুলান্দি বল যখন যখন রসুল্লাম যখন তাকে রসুল্লাহ সাল্লাম যখন তাকে ইসলামের দিকে আহ্বান জানালেন তখন তিনি বললেন দুল্লানি আলহাদ আমাকে দ্দালী আল্লাহান নাবি এই নবী যে নবীল উম্মি তিনি যে নবী এটার পর আমাকে যে জিনিসটা সবচেয়ে বেশি প্রমাণ দিয়েছে সেটা হচ্ছে ইল্লা আন্না খাহ বিহি যখনই কোন নির্দেশ তিনি দিয়ে থাকেন তিনি সর্বপ্রথম সেই নির্দেশটা নিজেই পালন করেন আন যখনই কোন জিনিস থেকে তিনি নিষেধ করেন সর্বপ্রথম তিনি সেটা পরিত্যাক করে দেন ফালা করেন্নাহ ইয়লা জয়লাভ করল অহংকারী হয়ে উঠেন না এবং পরাজিত হল তিনি আল্লাহকে ছেড়ে যান না এবং তিনি ওয়াদা ওয়াদা ভঙ্গ করেন ওয়াদা পূর্ণ করেন এবং তিনি ওয়াদা পূর্ণ ওয়াদা তিনি অঙ্গীকারকে পূর্ণ করেন এবং আমি সাক্ষী দিচ্ছি তিনি একজন নবী এই যে গুণাগুলো রসুল্লাহ ছিল তাহলে একজন মানুষের তার সত্তাগত গুণগুলো কিন্তু তার নবতের প্রমাণ দিচ্ছে তিনি হচ্ছেন মোহাম্মদ রসোল উল্লাহ সাল আলী ওসাল্লাম একটি বর্ণনা আমরা বিরাট বর্ণনা আমরা সেখানে উল্লেখ করবো যেখানে হেরাকলা ইমান আন্ত ইমানের কথা বলতে বাধ্য হয়েছিল যে এটাগুলি আর করো কার এগুলি অবশ্যই নবুয়তের গুণ বলে তিনি স্বীকার করেছিলেন সেটা আসছে যে ইমাম বোখারি বর্ণনা করেছেন ইবন আব্বাস সাদুমা থেকে তিনি আবু সুফিয়ান ইবনাহাবাদু থেকে বর্ণনা করেন তিনি পরবর্তী ইসলাম গ্রহণ করেছেন তিনি ওই সময়ের কথা বলছেন যখন তিনি ইসলাম গ্রহণ করেননি তখন তিনি সিরিয়াতে গিয়েছিলেন বাণিজ্য কাফেলা নিয়ে এমন সময় তাকে জানানো হলো যে রসল্লা সাল্লা চিঠি সেখানে আসছে এই ঘটনা তিনি হাত বোখারিতে ইব আবাস বর্ণনা করে বলেন আনা আবু সুফিয়ান আখবার আবু সুফিয়ান তাকে বললেন আনা হেরাকলা হেরাকলা হেরাকিয়াস রুম সম্রাট হেরাকিয়াস তাকে ডাকছেন তার সাথে অনেক কিছু দল ছিল অর্থাৎ কাফেলা সবাই ছিল ওখানে তুজ্জার তারা সিরিয়াতে ব্যবসা করতে গিয়েছিলেন ওই সময় যখন রসুল্লাহাম এবং আবু সুফিয়ান এবং আবু সুফ আবু সুফিয়ানোর এবং রসুল্লাহলাম মাঝে তখন চলছিল হোদাই বিয়ার সন্ধির সময়টা সন্ধির সময় ছিল আতাও হুয়াহ বিয়া যে তারা তখন তখন আবু সুফিয়ান আসলেন হেরাকলার কাছে তখন তারা ছিল এলিয়াতে অর্থাৎ বর্তমানে যেটাকে আমরা বাইটুল সেখানে এসে অবস্থান করছিল সেখানে আসার পরে জিজ্ঞাসা করছিল সেগুলো আমরা এখন শুনবো সেগুলো শুনলে আমরা বুঝবো যে মোহাম্মদ রসুলাম তিনি যে সত্য নবী ছিলেন সেটা আহলে কিতাবের লোকেরা এবং পূর্ববর্তী লোকেরা এবং জ্ঞানীরা যারা রাজা বাচ্চারা তারা শুনেই বুঝতে পেরেছিলেন তিনি বলছিলেন আবু সুফিয়ান বলেন দাড়া হুমফি মেজিস রোম যে আমাদেরকে তিনি ডাকলেন যাকে আমাদেরকে তার মধ্যে বসালেন বড় বড় লোকেরা ছিল এবং ওদেরকে যারা তার কথা বলছিলেন তার অনুবাদক ফক আলা তখন জিজ্ঞাসা জিজ্ঞাসা করলেন আবু সুফিয়ান কে জিজ্ঞাসা করছেন হেরাকলা হেরাকলিয়াস আই হুকুম আকরাবুবানোমাদের মধ্যে কে সবচেয়ে বংশীদিদি সবচেয়ে কাছের লোকটিকে আল্লাহ দাবি করছে তার সবচেয়ে কাছের লোকটিকে দিক থেকে আবু সুন্দর এনে দাও তখন তার তোমরা তাকে কাছে আনলো তখন ফাজা আলু হোমায়েন্দা জহরি হি ফাজা আলোয়েন্দা জহরি তার পিঠের কাছে রাখলো তার বললো কুল্লাহম অনুবাদ তাকে কিছু প্রশ্ন করছে সেজন্য উত্তর দেয় যদি মিথ্যা বলে তোমরা তাকে বলে মিথ্যা বলছে তখন সে বলল আবু সিফাহ বলে যদি ধরা পড়ার ভয় না থাকি তাহলে আমি এইরকম অবস্থা ছিল না কিন্তু সে লোকটি আমাকে প্রশ্ন করেছে প্রশ্নগুলি আমার এখন শোনার দরকার আমাদের শুনি আমরা বুঝতে পারবো যে রসুল্লাহ সালাম সত্য ছিলেন বুঝতে পেরেছিল প্রথম যে প্রশ্ন করেছিল কানা তোমাদের মধ্যে তার নসবটা কিরকম বংশ তার সমৃদ্ধাহ এর পূর্বে কি কোনোদিন কেউ তার বংশের কেউ এরকম দাবি করেছে আমি বলেছি না তখন সে বলল হালকা না ফি আবাহি মিমালিক তার পূর্বে কি কেউ তার বংশের বাপদাদার মধ্যে কেউ কোন রাজা ছিল আমি বলেছি না তখন সে জিজ্ঞাসা করল যে আশরাফুল কম না চার যে ভালো লোক বেশি লোকেরা তার অনুসরণ করে না দুর্বলরা বরং দুর্বলরাই অনুসরণ করে থাকে তার অনুসরণ করছে তখন জিজ্ঞাসা করলো তারা বাড়ছে না কমছে জিজ্ঞাসা করলো তখন আবু সিফেন বললেন তারা বরং বাড়ছে আবু সুফান বলেন তারা বরং বাড়ছে তখন বললো বলল হেরাকা জিজ্ঞাসা করলেন তাদের মধ্যে কেউ কি তার দিন ছেড়ে পালিয়ে চলে আসছে এবং দেখা যায় তখন বলেন যে না এরকম কেউ দেখা যায় না বরং সবাই তার দিনের দিনের ব্যাপারে সন্তোষজনকভাবে তা দিনের মধ্যে অবস্থান করছে তাকে তোমরা মিথ্যাবাদী বলে কোনো সন্দেহ করো আবু সুফিয়ানকে হারাক্লা জিজ্ঞাসা করলো তাকে বলে না আমরা তাকে মিথ্যাবাদী বলে সন্দেহ করি না বলে সে কি কোন অঙ্গীকার ভঙ্গ করে বলে না অঙ্গিকার ভঙ্গ করে না তবে আমরা একটা এখন একটা সন্ধির মধ্যে আসি জানি না স্বয়ং ভঙ্গ করবে কি করবে না শুধু একটুকুই ঢুকাইছি আমি আমার কথার ভিতরে বলেন যে আমি যেহেতু চেয়েছিলাম না যেহেতু তখন তিনি অমুসলিম ছিলেন তিনি ভালো হয়ে যাক এটা জন্য যে জানি না কি করে এই যেহেতু আমরা একটা সন্ধির মধ্যে আছি কিন্তু তারপর আবুসুফিয়ানের কথার পরেও হ্যাঁ রাখলা জিজ্ঞাসা করলেন তোমার কি তার সাথে যুদ্ধ করেছো হ্যাঁ বললাম যে হ্যাঁ যুদ্ধ করেছি বললে যে যুদ্ধে কি হয়েছিল ফলাফল ফলাফল আবু সুফিয়ান বললেন যে বাইনা সিজাল যে কখনো আমরা ভালো করেছি তখন সে ভালো করেছে কিসের নির্দেশ দেয়ালেক্ষেউ করত্রুকা তোমাদের পিতারা যা বাবদাদা যা বলো সেগুলো ছেড়ে দাও সে আমাদেরকে সালাতের নির্দেশ দেয় জাকাতের নির্দেশ দেয় সত্য কথা বলার নির্দেশ দেয় তিনি পবিত্র থাকার নির্দেশ দেয় নিজেদেরকে পবিত্র রাখার এবং সালাত রাহমি আত্মীয় সম্পর্ক ঠিক রাখতে নির্দেশ দেয় কথা বলার পরে खेड़लाम्भ कर लो अनुबादी प्रेरणा प्रश्न करो बोते दावी करा सा दबी हमेंगे लोक देखे देखे लोग दबी कर दबी है सत्य नबी আর uh, আমি I mean. জিজ্ঞাসা করেছিলাম যে এর আগে কেউ কি রাজা ছিল কি না তুমি বলছো না তারা কেউ রাজা ছিল না তার বংশের কেউ তাহলে যদি বলতাম যে রাজা রাজা ছিল রাজা হতো তাহলে বলতাম যে রাজত্ব পাওয়ার জন্য সে বুদ্ধি বিভিন্ন রকম পন্দি করছে সে রাজত্ব পাওয়ার জন্য এই কাজটি করেনি এবং আমি জিজ্ঞাসা করেছিলাম সে কি কোনো মিথ্যা কথা বলে কিনা তুমি বলছি না মিথ্যা কথা বলে না সাধারণত নবীরা কখনো মিথ্যা কথা নবীরা কখনো মিথ্যা কথা বলে না তা আমি জিজ্ঞাসা করেছিলাম তাছাড়া নবীরা মিথ্যা কথা বলে না তারা নিজেরা নিজেরা মিথ্যা কথা বলে না আল্লাহর পর মিথ্যা কথা বলবেন আমরা বিশ্বাস করি না এটা বলছেন খেরাকাস অর্থাৎ নিজে যেহেতু বিচ্ছিন্ন কথা বলে না আল্লাহর ফুর সে মিথ্যা কথা কেন বলবে এটা আমি বিশ্বাস করি না বরং সে সত্য কথাই বলছে আমি জিজ্ঞাসা করেছিলাম যে কারা করে তুমি বলেছো যে তার অনুসরণ করে দুর্বলরা সাধারণত নবীদের অনুসারী দুর্বল হয়ে থাকে দুর্বলরাই নবীদের অনুসারী হয়ে থাকে আর আমি জিজ্ঞাসা করেছিলাম যে তারা বাড়ছে কি কমছে তুমি বলছো তারা বাড়ছে সাধারণত হক যখন কারো ইমরান যখন কারো অন্তরে প্রবেশ করে সেটা কখনো ছেড়ে যেতে পারে না বরং তারা বাড়েই তারা কখনো কমে না এবং জিজ্ঞাসা করেছিলাম কেউ কি তার দিন ছেড়ে চলে আসছে কিনা তুমি বলেছো না দিন ছেড়ে কেউ চলে আসেনি আসলে ইমরান যখন একবার কারো অন্তরে প্রবেশ করে সেখান থেকে সেটা বের হতে পারে না এবং আমি জিজ্ঞাসা করেছি সে কি কখনো গাদ্দারি করে কিনা তুমি বলেছ না রসুলরা কখনো গাদদারি করতে পারে না সুতরাং আমি যেগুলি জিজ্ঞাসা করেছি এরপরে যে তুমি সে কিসের নির্দেশ দেয় তুমি বলেছ যে সেই নির্দেশ দেয় আল্লাহর একমাত্র আল্লাহরে বাদত করতে তার সাথে কাগজ শরিক না করতে এবং সে নির্দেশ সে নিষেধ করে অন্যায় অস্থিরতা ত্যাগ করতে সে নিষেধ করে গুনার কাজ ত্যাগ করতে করতে নিষেধ করে থাকে মূর্তি পূজা করতে নিষেধ করে থাকে সে তোমাদেরকে সলাতে নির্দেশ দেয় কথা নির্দেশ দেয় এবং যদি তুমি যা বলেছ এটা সত্য হয়ে থাকে অবশ্যই আমার পায়ের নিচের জায়গা দখল করবে মালিক হবে ওকদ কিন্তু আলমান্না ওখার আছে আমি জানতাম যে বের হবে সে আকুন কিন্তু আমি জানতাম না সে তোমাদের থেকে বের হবে অর্থাৎ সে মনে করেছে আরবদেরকে সে হিন করতো করতে জন্য মনে করেছে তাদের থেকে বের হবে না বের হবে রোম রোমদের মধ্যে রোমের মধ্যে থেকে বের হবে এরা মনে করেছিল সে কিন্তু সে জানতো যে একজন রবি বের হচ্ছেন তারপর সে কি বলেছে শুনুন আহু যদি আমি জানতাম যে আমি তার ক্লাস সাথে দেখা করতে পারতাম তো তার সাক্ষাতের জন্য আমি প্রার্থী হইতাম সাক্ষাৎ করতাম ওলাও কুন্তু আনু যদি তার কাছে থাকতাম লাগাসাল তুয়ান কাদামি হি যদি তার কাছে থাকতাম তার পা আমি ধুয়ে দিতাম সুফান সোহান আল্লাহ বাদশাহিয়াস বলছেন যে তারপর যে নিদর্শন তিনি বলেছেন কথা আচরণ করা হয়েছে তখন তিনি ইমান আনেনি তখন এই সত্য দিতে বাধ্য হয়েছিলেন সত্য কথাটি বলেছিলেন তখন এই সবগুলি এই যে আলামতগুলি প্রমাণ করছে যে রসুল উল্লাহ সাল আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হবি ছিলেন এবং রাসুল ছিলেন সেই নিদর্শনগুলো তিনি ছোট আল্লা মধ্যে দিয়েছিলেন নবত নিদর্শনগুলো এবং বড় হয়ে সেটা প্রচার প্রসার লাভ করেছে কখনো তিনি মিথ্যা কথা বলেননি কাদ্দারি করেননি কখনো তিনি কখনো কখনো তিনি তার কখনো তিনি কোনো ব্যাপারে কোন রকমের খারাপ খারাপ নির্দেশনা দেননি যাই নির্দেশনা দিয়েছেন তাই ছিল ভালো এবং যা নিষেধ করেছেন তাই ছিল খারাপ সুতরাং এই সমস্ত গুণাগুণ যদি আমরা আলোচনা করতে যাই সেই গুণাগুণ অনেক ব্যাপক হবে আমরা শুধু বললাম যে রসুল্লাহামের যে সমস্ত গুণাগুণ ছিল শারীরিক যে সমস্ত গুণাগুল ছিল এই গুণগুলো প্রমাণ করে যে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তার যে সত্য যে গুণাগুণগুলো শারীরিক এবং তার যে চারিত্রিক গুণাগুণগুলো এবং তার চারিত্রিক এবং শারীরিক গুণাগুলি প্রমাণ করে যে মোহাম্মদ সাল্লাহি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী এবং রাসুল ছিলেন बोला अल मसल शक्सी व्यक्ति चरित्र व्यक्ति चरित्र ही प्रमाण कर चरित्र प्रमाण कर शारिक मानसिक भावी रसलमर चरित्र प्रमाण कर पक्टे प्रेरित नबील छे अने गुणागुण से दस टी पॉन्टे से आलोचना करते इमीर रहमतुल्ला आलिता इजारक आल अल खाल से दस टी पॉन्ट आलोचना कर दस टी पय बोझा जा रसुल्लासलम चारित्रिक नब ए रसायतर सब चेहरे बड़ व्यक्तित्व प्रमाण নিয়ে তিনি এসেছেন চারিত্রিক এবং শারীরিক ভাবে তিনি প্রমাণ নিয়ে এসেছেন যে তিনি রাসুল এবং তিনি আল্লাহ পক্ষ থেকে প্রেরিত নবী এই জিনিসটি তিনি প্রমাণ করেছেন প্রথমত যে তিনি তার থেকে কখনো কেউ মিথ্যা কোনো কিছু শুনতে পায়নি দিন এবং দুনিয়া কোথাও তিনি যে তিনি কখনো এমন কোনো আগে তো তিনি এই কাজটি করেছেন এরকম কাজ করতেন এরকম কোনো কাজ তার থেকে খারাপ কোনো কাজ কখনো তার থেকে বের হয়েছে প্রমাণ করতে পারবে না কেউ তৃতীয়ত তিনি এমন তার সত্য থেকে কখনো নব্যতের আগে বা পরে কখনো শত্রুর সামনে থেকে পালিয়ে যাননি তিনি ভীরু বা বুঝদিল কেউ এটা বলতে চতুর্থ তো তিনি ছিল সবচেয়ে বেশি চারটি মৌলিক কারণ আমরা বলেছি প্রথমত তিনি কোন মিথ্যা বলেন না তিনি কোন খারাপ কিছু কখনো তার নবতর আগে পরে কখনো মিথ্যা বলেননি খারাপ কিছুত আগে নিন্দিত কোনো কিছু তার থেকে বেশ প্রকাশ পায়নি তৃতীয় হচ্ছে শত্রুরা তার থেকে শত্রুদের সামনে থেকে তিনি পলায়ন করেননি তিনি সবসময় দয়ালু ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন তাছাড়া তার মধ্যে দানবীরতা পঞ্চম যে গুণটি ছিল দানবীর দানের হাস্ত সবসময় প্রসারিত ছিল এবং আর তিনি দুনিয়া কখনো তার অন্তরকে দখল করতে পারেনি ষষ্ঠ যে গুণটি সপ্তম হচ্ছে যে সত্য ভাষী ছিলেন कारण नबीरा सत्यभाषी एक प्रमाण अष्टम हिन्नी जीवन प्रथम क्या शेष पर्त सबसम सन्तुष्टजनक क्या सब समय करकमेंको पसंद करतें ना नवम हम सम्पदारी हवा सत्व बर गरीब थाँ सब समय बस पसंद करत दशम हँ समस्त चरित्र সৌমিত্র ছিল সবগুলি ছিল যে সমস্ত আলোচনা সবগুলো ছিল পরিপূর্ণতা পরিপূর্ণ ছিল সামান্য অংশ ছিল না সেগুলি ছিল প্রত্যেকটি মানুষের যে মানুষ সেটাকে গ্রহণ করার মতো মানুষ সবচেয়ে পরিপূর্ণ চরিত্র অধিকারী ছিল প্রত্যেকটি বিষয়ে যে গুণ সেখানে এখানে বর্ণনা করা হয়েছে তাহলে বোঝা গেল যে রসুল্লাহ আসলাম যে চারিত্রিকভাবে শারীরিকভাবে তার মানসিকভাবে সার্বিকভাবে এমন একজন ব্যক্তি ছিলেন যে তাকে নবী এবং রাসুল ছাড়া আর কিছু কল্পনাও করা যায় না এটাই প্রমাণ করে তিনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী এবং ইন পরবর্তী পর্যায়ে আমরা তার অন্যান্য সাইড যে অন্যান্য প্রমাণ আমরা পেশ করব যেগুলো প্রমাণ করে তিনিছিলেন ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আহমদুল্লাহ আসসালাম রহমতুল্লাহ